আল্লা বলছেন তার মাল দিয়ে দাও আর মন্দির মিশিয়ে দিও না এতিমের ভালো মাল আছে তোমার মন্দ মাল আছে দিয়ে কেউ তো না আর এতিম বেচারি না ভালো বোঝে না গোলে মালে তোমার মালটাকে মিলিয়ে নাও ভালোর সঙ্গে মন্দ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 তার হাতে দিয়ে বলো না যে যা কাপড় কিনে পরগা কি করবেন কাপড় কিনে এনে তাকে পরতে দেবেন ও আর ভালো কথা বলো ন্যায়সঙ্গত কথা বলো এমন নয় যে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 বরং ফেরত দেওয়ার সময়ে সাক্ষী রাখতে হবে দেখো আমার কাছে তোমরা পরীক্ষা করতে থাকো শেষ পর্যন্ত যখন সে সাবালক হয়ে যাবে ফাইন যদি দেখো যে হ্যাঁ এরা পরিপূর্ণ বয়সে পৌঁছে গেছে এখন তার বুধ শক্তি তাড়াতাড়ি খেয়ে নেওয়ার আগে তাড়াতাড়ি সরিয়ে নেয় এরকম বুদ্ধি যেন না হয় আমি একবার যে ব্যক্তি ধনবান হবে তার উচিত যেন পরিচ্ছন্নতা পবিত্রতা গ্রহণ করে তার মানে তার মাল না খায় ওমানি হবে সে যেন তারপর যখন তাদের মাল তাদেরকে ফিরিয়ে দেবেশিদিম সাক্ষী রাখো কা আর হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট হিসাব তো আছেই অমল হিসাব দুনিয়ার বুকে কমসে কম সাক্ষী রেখে নাও মানুষ ছাড়া এ কাজ সবারই জন্য করা সহজ নয় ধন মাল এ হলো সবুজ পাতার মতো আর ব্যাপারে মন হলো তৃণভোজি প্রাণীর মতো যার খাদ্যই হলো ঘাস সে যখন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 মানুষের প্রকৃতি ওয়াইনাহুদ মানুষ ধন মালের ব্যাপারে পছন্দ করার ব্যাপারে দারুণ কঠিন মাল হচ্ছে এমন লক্ষ সবুজ ঘাসের মতো যেদিকে মন ছুটে যায় অতএব সুদীর্ঘ ইমানই মনোবল ছাড়া নিজেকে নিয়ন্ত্রণ করা বড় কঠিন এখন এতিমের মাল পেয়েছেন ঘরের কাছে মরায় গুটিগুটি গুটি সরাই এমন হতে পারে রসুল্লাহ সাল্লাহাম তাই আবু জরকে সম্বোধন করে বলছেন সাহাবি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 সুতরাং কোন এতিমের মালের দায়িত্ব নিয়েও নাম মুসলিম শরীফ এবং আবুদাউ শরীফের হাদিস যেখানে আল্লাহ নবী সাল্লাহ আসালাম আবুজারকে নিষেধ করেছিলেন যে এরকম করোনা দুর্বল শ্রেণীর মানুষদেরকে এই শ্রেণীর দায়িত্ব নেওয়া উচিত না বলেছেন ইস্তানি বুস আল মু সাতটি ধ্বংসকারী আমল থেকে দূরে থাকো সাতটি আমল এমন আছে যে মানুষকে ধ্বংস করে ছাড়বে প্রথম হচ্ছে শরিক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরিক করা এবং নিরাপরাধ উদাসিনা মহিলাদের প্রতি অপবাদ দেওয়া আর মহান আল্লাহ বলেছেন আমি মারা যাওয়ার পর এদের কি হবে সুতরাং তিনদের ব্যাপারও তোমার সেই ভয় থাকা উচিত যে এতিম বাচ্চা তাদের ব্যাপারও ভয় হওয়া উচিত অতএল্লাহকে ভয় করো এক সঠিক কথা বলো তারা নিজেদের পেটে জাহান নামের আগুন ভক্ষণ করে এতিমের মাল ভক্ষণ করা মানে জাহান নামের আগুন ভক্ষণ করা আর তারা জাহান নামে অন্যায় ভাবে জাহান নামে প্রবেশ করবে অজ্ঞ অসহায় দুর্বল দেখে এতিমের প্রতি যার দয়া হয় না তার ভেবে দেখা উচিত যদি সে মারা যায় এবং তার ছোট ছোট ছেলে মেয়ে থাকে এবং তাদেরকে কেউ ঠকিয়ে তাদের ধনসম্পত্তি হাত করে নেয় অথবা তাদের প্রাপ্য অধিকার থেকে কেউ বঞ্চিত করে অথবা তাদেরকে লোকে দ্বারস্থ হয়ে ধাক্কা ধাক্কা খেয়ে বেড়াতে হয় অথবা খাদ্য ভক্ষণ করতে হয় দেখেছেন রাস্তার ধারে ও খাদ্য ভক্ষণ করছে কুকুরের সাথে মারামারি করছে অনেক সন্তান দেখেছেন অথবা দুঃখের জালায় উজ্জ্বল দিলে অন্ধকার দেখে অথবা কষ্টে তাদের দুচক্ষে ঝর্ণার ন্যাস ধারা প্রবাহিত হয় তাহলে সে কিতা চাইবে নিজের সন্তানের জন্য সে কিতা চাইবে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 এই অবস্থার কথা বলেছেন তোমাদের জন্য তোমাদের ওপরে আল্লাহর কিতাব থেকে যা পড়ে শোনানো হচ্ছে এ তিম মহিলাদের ব্যাপারে আল্লাহালনা যাদেরকে তোমরা যা দেওয়া দরকার তা দিচ্ছ না ও তার হন ঠিক মতো মোহর না দিয়ে তাদেরকে বিয়ে করতে মঙ্গল তোমরা করে থাকো আল্লাহ কানিমা আল্লাহ তালা সে বিষয়ে জ্ঞাত মোডের ওপর কথা এই যে অনাথ বালক বালিকার প্রতি আচরণ করা কঠিন শাস্তিযোগ্য অপরাধ এই আল্লাহ তালা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 আবার বিয়ে করলে পরে তাকে ঠিক মতো মোহরও দেবো না তা হবে না বিনা মোহরে বিয়ে চলবে না মোহর দিয়ে বিবাহ করতেবে হবে যে ঘরের মেয়ে আমরা দেখাশোনা করছে তাকে মোহর দেবো তা না তুমি নিজে করলে অথবা কারো সঙ্গে দিলে যথাক্রমে মোহর দিয়ে বিয়ে করতে হবে এ হচ্ছে কঠিন শাস্তিযোগ্য অপরাধ মহাপাপ ইতিমের মাল যে কোনো প্রকারের ভক্ষণ করা পক্ষান্তরে তাদের প্রতি সুবিচার করা তাদের দেখাশোনা আমার তত্ত্বাবধান করা তাদের ধনসম্পত্তির রক্ষণাবেক্ষণ করা তাদের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 দিনি ইলমের থা যায় চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই আশা রেখে বিদায় নিচ্ছি ওসলিল নবীন মোহাম্মী ওসহভ আজমাইন আসসালামু আলাইকুম বরহমুল ববরকাত